বাংলা মানবতা সমাধান আসসালামুকম ওরকত আলহামদুলিল্লাহ নব মহমাবি আজমাইন আিত দর্শক মণ্ডলি আপনারা রিয়াজীন থেকে দার্স উপভোগ করছেন আপনাদের সামনে রিয়াজুসীন কিতাব থেকে দার্স উপস্থাপন করা হচ্ছে এখলাসের অধ্যায় যতগুলি হাদিস ছিল কোরআনের আয়াত ছিল এ বিষয়ে আমরা পূর্বে আলোচনা করেছি আজকের আলোচনার বিষয় হবে আত্মৌবাহ বা করা মানুষ যখন গুণাহ করে তখন সেই গুণা থেকে তো বা করা তাকে ওয়াজিব গুণাহ দুই রকম হয় কাবীরা গুণা এবং সগিরা গুণা ছোটো যেগুলো সহিরা গুনা অনেক সময় এবাদতের মাধ্যমে আল্লাপাক সেগুলি মাপ করে দেন কিন্তু কাবিরাহ গুণা যেটা এটার জন্য তো বা করা তো বা ছাড়া আল্লাহ তালা মাপ করবেন না মানুষ যখন কোনো কাবিরাহ গুণা করবে গুণা করার পর যদি আল্লাহর কাছে তৌবা করে তো এই তৌবাটা কিভাবে তৌবা করবে এর তিনটা শর্ত আছে এটা আমাদেরকে জানতে হবে প্রথম যেটা শর্ত সেটা হলে এই যেই গুনার জন্য সে তৌবা করছে এই গুণাটা প্রথমেই ছেড়ে দিতে হবে যেমন কোনো ব্যক্তি সলাৎ আদায় করতো না তাহলে সলাৎ না আদায় করার অভ্যাসটা আগে তাকে ছেড়ে দিতে হবে কোনো ব্যক্তি মিথ্যা কথা বলতো তাহলে এর জন্য যদি সে তৌবা করে তাহলে প্রথমে মিথ্যাটা ছেড়ে দিতে হবে কোনো ব্যক্তি জিনার জন্য তৌবা করছে তাহলে প্রথমেই তাকে জিনাটা ছেড়ে দিতে হবে তো প্রথম শর্ত হলে এই তৌবা কবুল হওয়ার জন্য যেই গুনার জন্য তৌবা করবো সেই গুণা থেকে প্রথমেই নিজেকে মুক্ত করতে হবে দ্বিতীয় শর্ত হলে এই আলা সেই গুনাহটাকে গুনা বলে মানতে হবে এবং সেই গুনার প্রতি তাকে লজ্জিত হতে হবে আই আল্লাহ আমি তো অন্যায় করেছি আল্লাহ নিষেধ করেছিল কাজটা করতে আমি এই কাজটা করেছি তো এটা অন্যায় করেছি আল্লাহ আমি ভুল করেছি লজ্জা করতে হবে আল্লাহর সামনে যে আমি এই গুণা নিয়ে আল্লাহ তোমার সামনে আমি কেমনই দাঁড়াবো এই গুনার সম্পর্কে তাকে লজ্জা হতে হবে তৃতীয় সেটা হলে আইয়াজিমা আল্লাহ ইয়া ইলাইহা আবাদান সেই গুণাটি দ্বিতীয়বার না করার শক্ত পরিকল্পনা থাকতে হবে যে এই গুণা আর আমি কোনোদিন করব না এই তিনটা শর্ত হবে ওই গুণা থেকে তৌবা করার জন্য যেই গুনার সম্পর্ক আল্লাহর সাথে অর্থাৎ সালাদ আদায় করি জন্য আল্লাহর জন্য জাকাত দেই জন্য আল্লাহর জন্য মিথ্যা ছেড়েছি কার জন্য আল্লাহর জন্য জিনা করতে নিষেধ করেছে আল্লাহ তাই গুনার সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে আল্লাহ কবি আদমিজিন আর যদি সেই গুণের সম্পর্ক হয় কোনো বান্দার সাথে যেমন কারো টাকা আমি আত্মসাত করেছি কাউকে আমি একটা চর মেরেছি কারো উপর জুলুম করেছি কারো আমি গিবত করেছি তাহলে তবু করার জন্য আমাকে প্রথমে কী করতে হবে যার টাকা আমি আত্মসাত করেছি তাকে আগে টাকাটা ফেরত দিয়ে আসতে হবে যার অর্থ আমি আত্মসাত করেছি সেটা তাকে ফেরত দিতে হবে আমি যদি তাকে একটা চর মেরে থাকি তাহলে আমি যে তাকে বলতে হবে যে ভাই আপনাকে চর মেরেছিলাম আমাকে মাফ করে দেন আর আমাকেও ওই চরের বদর একটা চর মারেন সে সুযোগ তাকে করে দিতে হবে আর আমি যদি তার বিরুদ্ধে কোনো গিবদ এবং নিন্দা করে থাকি তাকে বলতে হবে ভাই তোমার অনুপস্থিতিতে আমি তোমার গিবত করেছি তোমার নিন্দা করেছি ভাই তুমি আমাকে মাফ করে দাও তাহলে ওই তিনটা শর্তের সাথে অর্থাৎ যেই গুনার সম্পর্ক বান্দার সাথে ওই তিনটা শর্তর সাথে সাথে চতুর্থ আরেকটি শর্ত যে এই গুণাহ সম্পর্কে যেহেতু বান্দার সম্পর্ক যেহেতু বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে তো এই বিষয়ে তিনি যে আয়াত পেশ করেছেন প্রথম আয়াতটি সুরে নূরের একত্রিশ নম্বর আয়াত আয়াতটি হলো এই অতুব ই হয়তো তাহলে তোমরা সফল এবং কামিয়াব হবে আল্লাহ তার আমাদেরকে সকলকে নির্দেশ দিচ্ছেন তুমি যেই অবস্থায় থাকো না কেন যত অন্যায় তোমার দ্বারা হয়ে যাক না কেন তুমি সবগুলি অন্যায় ছেড়ে দিয়ে আল্লাহর দিকে তৌবা করো তাহলে এতে কি আসে সফলতা আছে দ্বিতীয় নম্বর আয়াত সুরায় হুদের তিন নম্বর আয়াত পাক বলেন সুম্মা ফিরো রাকুমা হে দুনিয়ার মানুষ সকল ইস্তা রব্বাকুম তুমি তোমার কৃতকর্মের ক্ষমা চাও আল্লাহর কাছে তোমার কৃত গুণার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও সুম্মা তুবু ইলাই ক্ষমা চাও এবং তার কাছে তৌবা করো তৌবা করে তার দিকে ফিরে যাও তৃতীয় নম্বর আয়াত সুরে তাহারিমের আট নম্বর আয়াত আল্লাহ বলেন। তুবু তালা বলেন্লাহি তোহা হে তুবু গোনাল তোমরা আল্লাহর কাছে তোবা করো তৌব তান্ন কেমন তৌবা করবে না সুহা খালেস তৌবা তৌবাটি কী হবে খালেস ভেজাল না মুখে বলছি তোবা আর অন্তরে আছে আবার করব তাহলে খালেস হলো না খালেসের অর্থ হলেই এ সব শর্তগুলি পাওয়া যাবে গুণাকে গুণা বলে মনে করতে হবে লজ্জিত হতে হবে গুণা সেরে যেতে হবে গুণাটি না করার দৃঢ় সংকল্প করতে হবে এবং সেই গুণা যদি বান্দার সাথে সম্পর্ক থাকে তাহলে সে বান্দার হক আদায় করে এমনভাবে যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি তাহলে আল্লাহ তালা তৌবা কবুল করবেন আরও কিছু শর্ত আসে তৌবা কবুলের যেগুলি আগে হাদিসে আসছে হাদিস যখন আসবে তখন এই শর্তটা তার সাথে আবার যোগ করে দেব ইনশা আল্লাহ এ বিষয়ে উনি প্রথম যে হাদিসটি নিয়ে এসেছেন হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাজি আল্লাহ তালহু তিনি বলেন কলা আল্লাহি সাল্লিয়াম ইয়াকুল বলেন আল্লাহি আমি আল্লাহর কসম খেয়ে বলছি ইন্নি আস্তা নিশ্চয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ও আতুবু ই এবং আল্লাহর দিকে তৌবা করিউমি একদিনে أكثر من سبعين مرتاً شطر باريرو بشي سبحان الله شطر باريرو بشي كيس جغفار کرچن اي بيت بيت شربو سرشتو بكتی نبي محمد الرسول الله صلى الله عليه وسلم اگر رواية الاغر ابن يسار المزني رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإِنِّي أَتُوبُ فِي الْيَوْمِ 100 مَرَّة رواه مسلم إمام مسلم حدیثটি বর্ণনা করেছেন আল আগর বিন ইয়াসার আল الله تعالی عنه হতে তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন يا أيها الناس هه মানুষ সকল তوبو الى الله তোমরা আল্লাহর দিকে তওবা করো واستغفروا তার কাছে ক্ষমা চাও فإِنِّي মে আতামার রাহ আমি দিনে একশো করে আল্লাহর কাছে তৌবা করি অন্য হাদিসে শুনলেন সত্তর বার আর এখানে একশো বার কে আল্লাহ কাছে ক্ষমা চান যেই ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ তার সম্পর্কে বলেছেন আল্লাহ নবী সালাম আল্লাহ আপনার পূর্বের এবং পরের সকল গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তাহলে যার সকল গুণ আন্লা ক্ষমা করে দিয়েছেন তিনি বলছেন আমি দিনে সত্তর বার অন্য রেবাইতে একশো বারের বেশিও তিনি এসতেক এবং ক্ষমা চান তাহলে আমরা যারা আছি দুনিয়ায় আমাদের গুণা কত বেশি তাহলে আমরা ওনার চাইতে আরও বেশি ইস্তেকফার এবং ক্ষমা আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ এমনভাবে সর্বক্ষণ আমাদের ইস্তেকফার করা দরকার তৃতীয় নম্বর হাদির যেটি সেটি হলেই عن أبي حمزة انس ابن مالك الانصاري خادم رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم اللى واللة أفرح بتوبة عبده من أحدكم سقاط على بعيره وقد أظله في أرض فلات متفق عليه أبو حمزة انس ابن مالك رزي الله تعالى تقول الله النبي صلى الله عليه وسلم, وسلم خدمته تقول الله النبي صلى الله عليه وسلم بول وضعت ला तौबकरी बान्दारपुर यी खुशी है जे जो बसी खुशी ओ बदा है जी बंदा तर ऊट सवारी हारिए गए हरे जावा सवारि से पवार पर जत खुशी है तर चे बी आल्ला तौबाकारी बंदार र खुशी है एन एक बरती বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ আমল করুন। রমজান একটা অতি পবিত্র মাস যে মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাজার সিয়াম এবং কিয়াম। এই মাসে কিয়ামতের গুরুত্বপূর্ণ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 করা জানুন সকাল আটটায় বাংলাদেশে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 মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন উইল মোস্ট মডার্ন বুক এবার এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান আলা কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন দিয়ে আলহামদুলিল্লাহ রসুল সম্মানিত সারা বিশ্বের পিএস টিভির দর্শক মন্ডলী আপনাদের সামনে আনসবিনবী বলেছেন যদি আল্লাহর আল্লাহ খুশিটাও কেমন খুশি হন বলছেন কোনো একজন ব্যক্তি সে মরুভূমি এলাকায় সফর করছে এবং সে সওয়ারির উপরে যেই পশুর সে গাঁধা ঘোড়া খচ্চর উঠ যাই হোক যার উপর চোরে সে সওয়ারি করছে ওই সওয়ারির উপরেই তার খাওয়া এবং পান করার সব জিনিস তার উপর রয়ে গেছে এবং সেই সওয়ারি তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে হারিয়ে গিয়েছে এখন ওই ব্যক্তি নৈরাস মরুভূমি এলাকা খাবার কিছুই নেই পান করার কিছুই নেই যা কিছু ছিল সবগুলি নিয়ে সবারই হারিয়ে গিয়েছে এখন সে ব্যক্তি ওই একটি গাছের নেশে সে নিজে মাথায় হাত দিয়ে শুয়ে পড়েছে এবং সে মনে করেছে এখন আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই সে বলছে এই সওয়ারি যে আমি আবার খুঁজে পাব অসম্ভব কোথায় হেরে গেছে হঠাৎ করে চোখ লেগে গেছে চোখ খোলার পর দেখে সে হারিয়ে যাওয়া সওয়ারি তার সামনে উপস্থিত তাহলে যে ব্যক্তি একটু পূর্বে জান কিভাবে বাঁচ অবস্থায় ছিল যে মারা যাব উপায় নেই সবার খাওয়ারও নেই এই সামনে হঠাৎ করে আবার সেই সবার তখন ওই লাগাম ধরেই সে বলছে সোম্মা কয়লা মিনসিদ্ধ এত বেশি খুশি হয়েছে নতুন পেয়ে বলছেন আল্লাহ হোম্মা আনতা আব্দি ও আনা রুক আয় আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব ভুল করেছে না বলতে বলা উচিত ছিল আয় আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা কিন্তু এত বেশি খুশি হয়েছে যে খুশির কারণে মুখ থেকে কি বের হচ্ছে সেটাও তার আবেগ হারিয়ে ফেলে দিয়েছে বলছে আল্লাহ তুই আমার বান্দা আমি তোর রব তো এই ধরনের যদি কোনো ব্যক্তি অনিচ্ছায় ভুল করে আল্লাহ তাকে মাফ করে দিবেন কোনো অন্যায়ের কিছু নয় তো আল্লাহ নবী সালাম বলছেন এই হারানো সওয়ারি পাওয়ার পরে নতুন জান পাওয়ার পরে এই ব্যক্তি কত খুশি হবে বলছেন এই ব্যক্তির চাইতে বেশি খুশি হন আল্লাহ তাহলে যখন নাকি কোনো বান্দা আল্লাহর কাছে তো বকারে শুভ আল্লাহ তাহলে যে আমাদের প্রতিপালক যে আমাদের রব সে আমাদের প্রতি এত বেশি দয়া এত বেশি রহম এত বেশি দয়া যে তিনার কাছে ক্ষমা চাইলে তিনি আমাদের কাছে আরো খুশি হন বর্ণনা করেছেন হাদিসটি টি করেছেন আবু মুসা আল আশারি রাজি আল্লাহ তিনি বলেন যে আল্লাহ তালা রাত্রিবেলায় তার হাতকে সম্প্রসারিত করেন যেন দিনের বেলা গোনাকারী বান্দা তার কাছে তৌবা করে আর তিনি দিনের বেলা তার হাতকে প্রসারিত করেন যেন যারা রাত্রিবেলা কোনো গোনা করেছে সেই গুনার যেন তার কাছে তিনি ক্ষমা চায় যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম থেকে উদিত না হবে আর সূর্য পশ্চিম থেকে উদিত কখন হবে কেয়ামতের পূর্ব মুহূর্তে সূর্য এখন কোন দিক থেকে ওঠে পূর্ব দিক থেকে আর ক্রিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে উজিত হবে তো আল্লাহ নব্বী সালাম বললেন প্রত্যেক দিন আল্লাহতলা তার বান্দাদের গুণা ক্ষমা করবেন যারা দিনে করেছে রাত্রিতে তোবা করবে রাত্রিতে করেছে দিনেতে তোবা করবে আল্লাহ আল্লাহতলা তার তোবা কবুল করবেন সেই সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পূর্বে পর্যন্ত তাহলে ওই তিনটি শর্তের সাথে এটাও শর্ত দেওয়া যেতে পারে যে আলামতের পূর্বে চলে আসে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা হাদিস সেটা হল আলাইম আবু আল্লাহ তিনি বলেন আল্লাহ নবীলাম বলেছেন আলাই ওই হাদিসের একটা অংশ যে ব্যক্তি তোবা করবে সেই তোবাটি যেন পশ্চিম থেকে তৌবা করে তাহলে আল্লাহবা হাদিস আবু আব্দুর রহমান আব্দুল্লাহমা তিনি বলেন আল্লাহ নবী সালাম বলেছেন গলায় মৃত্যু যখন পৌঁছে যাবে অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালা বান্দার তোবা কবুল করেন আচ্ছা তাহলে ওই তিনটি শর্তের সাথে আরো দুইটি শর্ত আমরা যোগ করতে পারি যে আল্লাহ তালার কাছে তৌবা করার জন্য গুণা মাফ হওয়ার জন্য প্রথমে কি কাজ করতে হবে গুণাটা ছেড়ে দিতে হবে এবং গুনারপতি লজ্জিত হতে হবে এবং গুণাটি দ্বিতীয়বার না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে তৃতীয় শর্ত সেটা কেয়ামতের আলামত সূর্য পশ্চিম থেকে ওঠার পূর্বে তৌবা করতে হবে আর পঞ্চম নম্বর শর্ত সেটা হলেই তৌবাটি হতে হবে মৃত্যুর আলামতের পূর্বে মৃত্যু নিকটে আসার পূর্বে হে মুসলিম ভাই মৃত্যু কার কাছে কখন আসবে কেউ জানে হয়তো আমি আশা করে বসে রয়েছি যে আমি তো করব আরেকটু পরে এখনো বয়স হয় না আরেকটু পরে আজালুহুম আরেকটু পরেমুন আর মৃত্যুর সময় যখন চলে আসবে তখন এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না তাহলে মৃত্যু আমার কাছে কখন আসবে জানা নাই। বিধায় আমাকে কি করতে হবে তাড়াতাড়ি তৌবা করে নিতে হবে আল্লাহ বলেছেন সুরায় আল্লাহ তৌবা কবুল করেন ওই ব্যক্তির যে ব্যক্তি ভুল ক্রমে গুনা করেছে এবং তাড়াতাড়ি তৌবা করে নিয়েছে আল্লাহ তালা তার তৌবা কবুল করবেন আল্লা তুল করবেন না যে ব্যক্তি কোনো অন্যায় করে কোনুল আন এরপরে যখন মৃত্যুর সময় তার ঘনে আসে মৃত্যু যখন তার কাছে চলে আসে তখন সে বলে ইন্বতুল আন্লাহ আমি এখন তৌবা করছি এই মুহূর্তে আল্লাহ তালা তোবা কবুল করবেন করবেন আল্লাহ তা তো বা কবুল করবেন না তাহলে তো করতে হবে ভালো অবস্থায় থাকা অবস্থায় তো করতে হবে মৃত্যুর সময় আসার পূর্বে তো মৃত্যুর সময় যেহেতু আমাদের জানা নাই বিধায় কিসের অপেক্ষায় বসে রয়েছি এই জন্য হে মুসলিম ভাই আমরা আলোচনায় জানতে পারলাম যে কবিরাহ গুণা বড় গুণা যেগুলি এগুলি আল্লাহ পাক আমাদেরকে তৌবা করা ছাড়া আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন না আর তৌবা করার মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করবেন কিন্তু সেই তৌবাটি হতে হবে এই শর্ত সাপেক্ষে এই নিয়মকানুন মেনে যদি আল্লাহ কাছে তৌবা করি তাহলে আল্লাহ তালা আমাদের তৌবা কবুল করতে পারেন তো এই তৌবার অধ্যায় এই বিষয়গুলি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এরপরে যেটা হাদিস আছে হাদিসটি হলো জার বিন হুবাইশ রাজি আল্লাহ তাল আনহুর একটি দীর্ঘ হাদিস তিনি বলেন আমি সফওয়ান বিন আসসাল আজ আল্লাহ ইনি আরাধুন সাহাবি তো তিনি বলছেন যে আমি ওনার কাছে আসলাম সাফওয়ান বিন আসার বলছেন তুমি আমার কাছে কেন আসলে তিনি বললেন যে আমি ইবতিগা আল এলিম এলিম অন্বেষণার জন্য আসছি এলিম শেখার জন্য সে এলিমটা কি বলছেন মুজারপুর মাসাহ করার ক্ষেত্রে পেশা পায়খানার পরে এ বিষয়ে আপনি কিছু শুনেছেন কি না ওনার কোনো বাণী আছে কোনো হুকুম আছে বলছেন হ্যাঁ আমরা যখন সফর করতাম সফর অবস্থায় আল্লা নবী শাসন আমাদেরকে বলতেন যে তোমরা তিন দিন পর্যন্ত মুজা খোলার দরকার নেই তিন দিন তিন রাত পর্যন্ত মুজার উপর মাসা করতে পারবা আর যদি মুকিম থাকো তাহলে দিন এক রাত পর্যন্ত মাসা করা যেতে পারে তবে যদি বড় না তোমার হয়ে যায় গোসল যদি ফরদ হয়ে যায় তাহলে মুজা খুলে গোসল করে তারপরে পড়তে হবে পেশাব এবং পায়খানার পরে অথবা যখন অজু ভেঙে যায় এর এরপরে যখন সে উজু করবে অজু করার সময় বাকি অঙ্গগুলি সে ধুবে আর পা ধোয়াটার প্রয়োজন নাই যেহেতু মুজা আগে থেকে পড়া আছে মুজার উপরে সে মাসাহ করবে এটা হল শরীয়তের বিধান কল তিনি বলেন আতাই তু সফওয়ানু আনহ উনি বলেন আমি সফওয়ান বিন আসসাল আসাল রাজিয়াল আনহুর নিকটে আমি আসলাম আস আলহু আনিল মস আল আল উনি বলছেন ওনার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্য হলো এই যে আমি মুজার উপর মাসাহ করার ক্ষেত্রে আমি ওনাকে জিজ্ঞাসা করতে আসছি ফকল তিনি বললেন মা যা হেজির তুমি আমার কাছে কি উদ্দেশ্যে এসেছো? ফাকুল আমি বললাম ইবতিহম এলেম অন্বেষণের জন্য এলেম শেখার জন্য জ্ঞান শেখার জন্য আপনার কাছে এসেছি ফাকল তখন তিনি বললেন বলেছেন কোন ব্যক্তি যদি এলেম অর্জন করার জন্য যদি সে ঘর থেকে বের হয় তাহলে নিশ্চয় ফেরেস্তা তাদের পাখাটি বিছিয়ে দেয় সেই এলেম অন্বেষণকারীদের জন্য সুবাহ অর্থাৎ যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরিস্তা তার পাখা তার জন্য বিছিয়ে দেয় রেজান বিমা ইয়াতুলুবু আল্লাহ তালা খুশি হয়ে যে সে অর্জন করতে যাচ্ছে অর্থাৎ মানুষ যখন এলেম অর্জন করার জন্য চেষ্টা করে এলেম অর্জন করার জন্য বের হয় আল্লাহ তার এই কাজের প্রতি খুশি হয়ে ফেরস বলে যে তোমাদের পাখা তার জন্য বিছিয়ে দাও তো এ বিষয়ে হাদিসের বাকি অংশ পরবর্তী দর্শে আলোচনা করব ইনশা আল্লাহ তো সেই আলোচনা আপনাদের সবাইকে শোনার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের উপস্থিতি কামনা করব আল্লাহ আপনাদের সবাইকে দিনের উপর আমল করার তৌফিক দান করুন ও আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরি বাক इर शाठिक ब्याबोहर करा हो ले परुक अले एर पुरी पूर्ण प्रुतिधन पवाचाबे या अईयुहा लदीन आमनू अन्फिकू मिन्मा रजकनाकुम मिन्कबलि अन्याथिया योमुला बैउन फीही वला खुल्द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 जा सन्तुष्ट कर जकता दान अर्थ परफ आई अलर छाचल्लिसम जिस्ट एच पैंट नम्बर शून्य तीन दुई तीन शून्य आई बैन जि चार नर ए वाय तीन शून्य शून्य शून्य आठ तीन शून्य दू तीन शून्य तीन शून्य शून्य शून्य आठ तीन আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সারা দুনিয়ার মানুষকে করন মাজিদ আল্লাহ পড়তে বললেন বহুদিক থেকে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়। প্রতি বুধবার রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়